বিসমিল্লাহম নুর্য কানিনি মুখলি ফলস পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লা নামে শুরু তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে মহাসংবাদ সম্পর্কে যে সম্পর্কে তারা মতানৈক্য করে না সত্তরই তারা জানতে পারবে অতপর না সত্তর তারা জানতে পারবে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 এবং পর্বত আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী রাত্রিকে কে করেছি আবরণ দিনকে করেছি জীবিকা অর্জনের সময় নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত আকাশ এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি घमला बृष्टि तद्दारा उत्पन्न करी शिद और पता घन उद्यम निश्चय विचार दिवस निर्धारित रही যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে সমাগত হবে আকাশ বিদীর্ণ হয়েই তাতে বহু দরজা সৃষ্টি হবে এবং পর্বতমালা চালিত হয়ে হয়ে যাবে إن كانت مآبا فيها لا জহ কে নতর সিন কু কো নী হম য निश्चय जहां लंघन कारी आश्रय रूपे शी से पानी आस्दन करा कूटन पानी और पूज पावे परिपूर्ण प्रतिफल हिस নিশ্চয় তারা হিসাব নিকাশ আশা করত না এবং আমার আয়াতসমূহকে সমূহকে পুরোপুরি মিথ্যারোপ করত আমি সবকিছু লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি অতএব তোমরা আস্বাদন করো আমি কেবল তোমাদের শাস্তি বৃদ্ধি করবো ইন্ নীল গারদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙুর সমবয়স্ক পূর্ণ যৌবনা তরুণী এবং পূর্ণ পান তারা সেখানে অসার ও মিথ্যা বাক্য শুনবে না এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথচিত দান যিনি নভমণ্ডল ভুমন্ডল ও এত ভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা দয়াময় কেউ তার সাথে কথার অধিকারী হবে না ইলেহী যেদিন রুহ ও ফিরিস্তাগণ সারিবদ্ধ ভাবে দাঁড়াবে ठिकाना तैरिंग আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফির বলবে হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম